ইবনু উমার রদেলাহ হতে বণিত যে নাবি সাল্লাহসাল্লাম এক লোক ও তার স্ত্রীকে লিয়ান করালেন এবং সন্তানের পৈতৃক সম্পর্ক ছিন্ন করে উভয়কে বিচ্ছিন্ন করে দিলেন আর সন্তান মহিলাকে দিয়ে দিলেন